সম্মানিত দর্শকবৃন্দ দূরে কাছে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবুজাফরিত বয়ান আহ সুন জামাতিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানু বিল বাসী ওয়া জাজাইল আলী ইয়াল কিয়ামতি আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি এবং কেয়ামতের দিন আমাদের আমলসমূহের প্রতিদান দেয়া হবে সেটার উপর ইমান রাখি ভালো মন্দ প্রতিদান সেটার ইমান রাখি আরো ইমান রাখি আল আহ ওয়াল হিসাব যে আমাদের এমন সময় প্যাশ করা হবে আমাদের কাছে ওয়াল হিসাব আমাদের হিসাব নেওয়া হবে হিসাব নিয়ে করা হবে ওয়া কেরাতিল কিতাব কিতাব পড়তে হবে আমাদের কে ও সব আমাদের সব কি শাস্তি কি আমাদের কতটুকু আল্লাহ তালা ভালো প্রতিদান দিবেন আর যারা অন্যায় করবে তাদের কী শাস্তি দিবেন ও সেরাত ওল মিজান আর ইমান রাখি আমরা সেরাতের উপরে অর্থাৎ পোলসেরাত পার হতে হবে যেটা আমাদের দেশে পোলসেরাত বলা হয় তাকে মানুষে এই পুলসেরাত নামে খ্যাত এই সেরাতটি যদিও ফোল অর্থ হল সাঁকো আর সেরাত হচ্ছে রাস্তা ওয়াল মিজান অর্থ মিজান ওজন করার যন্ত্র যা আমরা দাঁড়িয়ে পাল্লা বলি এর উপরে আমরা ইমান রাখি ওয়াল হাউ দিলে যে আক্রমণ হল তাহলে গিয়া তাহলে উম্মতি হাক কন এবং ওই আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ তালা রসোল্লা সাল্লামকে যে হাউসে হাউস দিয়ে সম্মানিত করেছেন সে তার উম্মত উদ্ধার করার জন্য বিপদ থেকে বা পানি পান করার জন্য সেটা হক এটা আমরা বিশ্বাস করে থাকি তিনি আরো বলেছেন ও শাফা আতুল্লাহ হক কোন সুপারিশটি আল্লাহ তালা তার জন্য বিশেষভাবে রেখে দিয়েছেন রসুল নিজে দুনিয়াতে চেয়ে চাননি কিছু প্রত্যেক নবীর কিছু চাওয়ার ছিল কিন্তু চাননি নাচে তিনি রেখে দিয়েছেন যে সুপারিশ করবেন তিনি আখরাতে ইদাহরাহ আলহম যে রসুল যে কাছে জমা করে রেখেছেন যে আখেরাতে তিনি চাইবেন গচ্ছিত আখবর হাদিসে এসেছে অনুরূপ ভাবে আমাদের ইমাম বলছেন জান্নাত আর জান্নাত এবং দুটি সৃষ্ট অর্থাৎ এখন আছে ল আবাদান কখনো ধ্বংস হবে না ওলাহ বিধান কখনো লয় প্রাপ্ত হবে না আল্লা সৃষ্টি করেছেন মানসাহ জানাতে ফদল তাদের মধ্যে জান্না তাদেরকে দিবেন আল্লাহ রহমতের কারণে আল্লাহ দয়া হয়ে তাদেরকে রহমত জানাতে দিবেন ওয়া মান শাহ আুমিল আদালতামে দিবেন তাদের মধ্য থেকে তার সৃষ্টির মধ্য থেকে যে বিষয় তার জন্য নির্ধারণ করা হয়েছে আগে থেকে নির্ধারিত আছে সেটা অনুসারে ওয়াসায় ইলামা খুলে কালাহু যে যে বিষয়ে যেখানে যাওয়ার সেখানে যার জন্য তৈরি করে সেখানে সে যাবে আর তার যাহা যাবে এই পুরো জিনিসটা আমরা আলোচনা করলাম এই জন্য পুরোটাই একটি বিরাট একটি কাজের অংশ সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম যাওয়া পর্যন্ত জান্নাত এবং জাহান্নামে ঢোকার পরে কি নিয়মত হবে এ পর্যন্ত পুনরুত্থান থেকে শুরু করে এই পুরো কর্মটার কথা আমাদের ইমাম এখানে আলোচনা করেছেন আমরা গত কয়েকটি পর্বে কেয়ামতের প্রথম পর্বে আলোচনা করেছি কেয়ামতের প্রথম পর্ব আমরা বলেছিলাম যে শুরু হবে প্রারম্ভিক হবে প্রারম্ভিকতা আরম্ভ যেটা হবে সেটা হবে সিঙ্গায় প্রথম ফুৎকারের মাধ্যমে সিঙ্গায় প্রথম ফুৎকার হলে কি হবে কোরআন কারিমা আল্লাহ তালা বিভিন্ন জায়গা থেকে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন কেউ যদি কোনো কেয়ামতকে চাক্ষুষ দেখতে সায় সে যেন এইদার শামসু কুয়োত এবং ইজা সামা উন এই এবং ইজর ইজাত এর বাইরে রসোল্লা কোনো কোনো হাতে আলোচনা করেছেন সূর্য এবং বিভিন্ন জায়গায় কোরআন একিমে বর্ণা এসেছে কোরআন একিমে কেয়ামতের যে বর্ণনা আসছে এই বর্ণনা যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে সে সহজে বুঝতে পারবে কেয়ামত কত কঠিন জিনিস এবং কি অবস্থা কেয়ামত হবে আমরা যদি ভালো করে কোরআন আয়াতগুলো বিশ্লেষণ করে দেখতে পাবো যেটা রসল্লাহ সাল্লাহ বলেছেন যে কেয়ামতের কেয়ামতকে যদি কোন কেউ চাক্ষুষ দেখতে চায় যে দেখা কিরকম হবে আয়াতগুলো নিয়ে গবেষণা করা দরকার এর মধ্যে তিনি প্রথমে উল্লেখ করেছেন যে ইদা সামাউন ফদার শামস কুয়োত ঈদার শস কুয়োত যখন সূর্য পেছানো হবে ওইদার নুজুম উন কাদারাত এবং যখন এবং তারকাগুলো তখন আলো নিষ্প্রব হয়ে যাবে আলোকহীন হয়ে যাবে ওই জাল জীবায় আলু সুইয়ের পাহাড় সমূহ পাহাড় সমূহ উড়িয়ে দেওয়া হবে অর্থাৎ সেগুলো তার অবস্থানে থাকবে না ওই জাল আর সমূহ সেগুলো আগুনে আগুনে গরম করা হবে অর্থাৎ পূর্ণ আগুন আগুন হতে থাকবে সে আগুনের মতো উত্তপ্ত টকবগ করতে থাকবে ওই জাল জীবায়লু নুসিফাত ওইজাল রসুল ওকেত কোথাও বলা হয়েছে যখন যে পাহাড় সমূহকে যখন নুসিফাত যখন সেগুলোকে চূন্য বিচ্ছন্ন করা হবে এভাবে প্রথম পর্বের আলোচনা কিন্তু কোরআনকারী বিভিন্ন জায়গায় এসেছে আবার দেখেন একই জিনিসে আসছে কোরআনকারী বলা হয়েছে ইজাল সুমস কুবান যখন উষ্টি সমূহ ছেড়ে রাখা হবে অর্থাৎ উষ্ঠের উঠে যে দরদ মানুষের আরবদের সেটা থাকবে না অর্থাৎ তারা এই চিন্তা করবার নিজের মারা পড়বে সবাই এটা প্রথম পর্বের অংশ প্রথম পর্বের আলোচনাটা হয়েছে কেমন আলোচনা প্রথম যখন হবে কেয়ামত তখন এটা হবে সূরায় ইনফতার মধ্যে আল্লাহ বলছেন যে সামা উন ফথরাত যখন সামা আকাশ তখন বিধিন্ন হবে ওই দাল কাওয়ারাত এবং যখন নক্ষত্রগুলো যখন বিভিন্ন গ্রহ নক্ষত্র পড়ে যাবে তাছারত বিক্ষিপ্ত হয়ে পড়ে যাওয়া এগুলি তাদের ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে ওই দাল কওয়াকি এবং তাছারাত ওই বিহার ও ফুজেরাত আর যখন বিস্ফোরিত হবে সমুদ্রসমূহ সমুদ্রগুলো সব বিস্ফোরিত হবে এভাবে আল্লাহ তালা এরপর বলছেন আলিমাতফা তখন জানতে পারবে যে কী করেছে এবং কি কতটা একদিন করেছে কি করেছে না করেছে এরপরের ঘটনা শুরু হয়ে গেছে এখান থেকে যে মৃত্যুর পর থেকে তার বিচার হিসাব আরম্ভ হয়ে যাবে আবার বলছে আল্লা তালা ইজ আন সকাত যখন আকাশ ফেটে যাবে ও আজ রব্ব হকাত তার রবের কথা মান্য করবে এবং সেটা তার জন্য মান্য করা যথেষ্ট মান্য করায় তার জন্য উপযুক্ত এই যখন আল্লাহ নির্দেশ দিবে যে তুমি ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যাবে অন্য আর আপনি দেখতে পাচ্ছেন পাহাড়কে পাহাড়কে আপনি মনে করছেন যে শক্ত হয়ে বসে আছে না এরকম না আল্লাহ তালা বলছেন ওতাল জিবায় আল্লাহ তাহসাবুহা জাহেদা ওহিয়া তামর সাহাব এগুলি আকাশে যেভাবে ম্যাগ উড়ে যায় সেভাবে ম্যাগের মতো উঠতে থাকবে তাহস্তুয়াজবুয়া জামে সাহাব সোনা আল্লাহলে আতকানা করলে সেমা তার আল্লাহ তালা কঠিন ভাবে অত্যন্ত সুন্দর কারিগরি হিসেবে তিনি যেভাবে জায়গায় বসায় দিয়েছেন এভাবে আছে কিন্তু সেগুলি অবস্থায় থাকবে না অন্য আল্লাহ তালা এই বিষয়গুলো আরো বিস্তারিত বলেছেন যখনই সিঙ্গিয়া ফুৎকার দেওয়া হবে তখন সবকিছু একাকার হয়ে যাবে আকাশের তারকা নাক্ষত্র সবই নিস্প্রব হয়ে যাবে পড়ে যাবে এখন জমিন হয়ে যাবে ভেজা তুলার মতো উঠতে থাকবে তখন এই পাহাড়গুলো পাহাড়গুলো আল্লাহ তালা বলে দিয়েছেন পাহাড়গুলো কি হবে ওই যে জীবায়ণু উড়িয়ে দেয়া হবে কোথাও বলা হয়েছে যে পাহাড়গুলো হয়ে যাবে ধুনা তুলার মতো আল্লাহ তালা সেটা বলে দিয়েছেন তাহলে এই এই অবস্থা তৈরি হবে কিন্তু প্রথম সিংহা ফুৎকারের সাথে সাথেই এটা হচ্ছে ধ্বংস বা লয় প্রাপ্ত হওয়া এটাই হচ্ছে মহা মহাপ্রলয়টাকে তুলে ধরা হয় এ অংশের পরেই দ্বিতীয় অনেকদিন পর্যন্ত এ অবস্থা থাকবে এ অবস্থার পরে আবার দ্বিতীয় আল্লাহতারা কি করবেন হাদিসে এসেছে যে আল্লাহ তালা আকাশ থেকে তখন আল্লাহ তালা তার দিক থেকে বৃষ্টি নামাবেন বৃষ্টি নামানোর পরে সেই বৃষ্টিতে মানুষ আবার যম্মলাভ করবে মানুষের শরীরে আবার শরীর আবার তৈরি হবে আজাবুদ্দাম একটা জায়গা আছে মানুষ যেখান থেকে মানুষের আবার তৈরি হবে সেটা হচ্ছে মানুষের শরীরের हाड़ा पीछन हाड़ा बर्वशेष पीछे बड़ हाँड़ी से हाँड़ी पीछे एकदम सर्वनिम्न पर्यायेटा साधारण प्राणी लेखने थके से जैगे अस उत से जैसे आजाबद्दम बला हार्टी। हार्टी पीसोन है से जगह आई अंशटूक नष्ट होता खेतेटुकु आल्ला के बाड़िए तुलबें ए अवस्था बाढ़ते मानुष बढ़े তখন সিংগে আবার ফুঁতকে ফুঁত দেওয়া ফুঁতকার দেওয়া হবে সেই ফুটকারের সাথে সাথে মানুষের মানুষের আল্লাহর সামনে উপনীত হবে এই যে আল্লাহর সামনে আবার উপনীত হওয়া এটাই নাম হচ্ছে বারশ কোরআনকারিব এবং রসুল্লা সাল্লাম হাদিসে সই হাদিসে এই বার্স বা পুনরুত্থানের অনেকগুলো শব্দ বলা হয়েছে পুনরুত্থান বারাস অর্থ হলো কোনো কিছু একবার পড়ে গেছে আবার উঠছে পুনরুত্থানকে বলা হয় একবার তার মৃত্যু হয়েছে আবার উঠছে বারাস বলা হয় এই জন্য আল্লাহ তালা বলছে একটা মানুষের একটা মানুষের খালেমা মতোই যেভাবে একটা মানুষ আবার সবাই সমানভাবে তৈরি হয় আল্লাহর সামনে উপস্থিত হবে কোরআন কারিমে আল্লাহ এই বারাস এবং নুসুরের বেশ কিছু শব্দ উল্লেখ করেছেন আলাদাভাবে কখনো তিনি বলেছেন বার্স অর্থাৎ পুনরুত্থান কখনো তিনি বলেছেন আর নুসর অর্থ প্রসারিত হওয়া অর্থাৎ আল্লাহ তালা সে এমন একটি মাঠে প্রসার করবেন যেই জায়গাতে যেই মাঠে কোনো মানুষের কোনো চিহ্ন নেই সেখানে কেউ কারো থেকে লুকাতে পারবে না এমন অবস্থা সেখানে প্রসার করে দেবেন এটা নাশর অর্থ আবার কোন কোনো জায়গায় আল্লাহ বলেছেন মায়াদ মায়াদ হল পুনরুত্থানের পুন পুনরায় ফিরে যাওয়ার জায়গা আওয়া ইয় থেকে মায়াদ অর্থাৎ পুনরায় সেখানে ফিরে যাবে মানুষ দুনিয়াতে আসছে আকাশ থেকে আবার आकाशे फिर जाए जाननाते जा रथे बाधा जत आपत्ति सब शेष कर जो व्यक्ति जाननाते सफल कम आज व्यक्ति आटका पड़े जाननाते जानना चले जामा अल्लाह तला दुकईला माराध आप मारादे पाठ अल्लाह तला कुरान कारिम कम आल्ला हासर अर्थात हाँ एकत्रित करी आगे और पर সবাইকে একত্রিত করবেন এই জন্য সেটা হাসার নাম দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে করিম আল্লাহ বাস যেমন বলেছেন পুনরুত্থান তেমনি নাম দিয়েছেন হাসার তেমনি নাম দিয়েছেন নাসার কোরআনে করিম আল্লাহ বলছেন যে ওই দশ নু রাত যখন মানুষের আমল নামাগুলোকে প্রসারিত করা হবে অন্য আয়তে আল্লাহ বলছেন ওয়ান আর যখন সে প্রসারকারীগুলো প্রসার করা হবে সেটা হচ্ছে ফেরস তাদের সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ যেটা প্রসার করা হয় দুনিয়া দিন যেমন আল্লাহ তালা মানুষ প্রসারের জন্য দিন দুনিয়া আমাদের দিন দিন রেখেছেন রাত রেখেছেন ঘুমানোর জন্য অর্থাৎ প্রসার হওয়া এটা আখেরাতের কাজ অর্থাৎ আখেরাতে মানুষ আল্লাহ সামনে প্রসারিত উপস্থিত হবে দুনিয়ার যত দুনিয়াতে যে যেখানে লুকাই থাক না কেন মাছের পেটে অথবা সাগরের বক্ষে অথবা পুড়িয়ে ফেলা হয়েছে এ এসবগুলিকে একত্রিত করে আল্লাহতালা সেখানে উপস্থিত করবেন এই জন্য আমরা যখন দুনিয়াতে সকালবেলা যখন উপনীত হই ঘুম থেকে তখন আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ নূসুর আল্লাহ সুখী আদে করছি যিনি আমার এই আত্মাকে আবার জীবিত জীবন দিয়েছেন এবং তার কাছে আমার নসর হবে অর্থাৎ তার কাছে আমি আবার প্রসারিত হব তার সামনে নিতে হব সেখানে আমার কোনো কিছু আর গোপন থাকবে না কোরআন একাডেমির তৃতীয় দ্বিতীয় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তৃতীয় শব্দটি বারাস নুসুর आ शब्द व्यवहार कर व्यवहार कर मार्द माराध शब्द पर अर्थ पुनरुत्थित फिर फिर अर्थे माराध शब्द अर्थ हिखने मानूष को जगाम क्यों से बलासे ये मानुष एक समय जान्नाते जानातर पथे जाके बला हाराद रसोल्लाम्लिया आखिर ती अल्ला मारा दी अल्लाह हार आखरत के विशुद्ध कर दिन सठीक कर दिन যেখানে আমাকে ফিরে যেতে হবে যে জায়গায় আমাকে ফিরে যাওয়ার জায়গা সেখানে সেই অবস্থিটাকে আপনি সঠিক করে দিন যাতে করে সেদিন আমাকে অপমানিত না হয় সেদিন যেন আমি বিশুদ্ধ সুন্দরভাবে সেই বড় জিনিসটা যে বিরাট পরীক্ষার জায়গাটা আমি অতিক্রম করতে পারি কোরআন করিম আল্লাহ তাল বলেছেন কামা বাদ আকুম তার উদুন যেভাবে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সেভাবে তোমরা আবার ফিরে যাবে আরও বলেছেন যে এইবেন আখেরাতে পুনরুদ্ধিত হবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এটা এক অর্থ অন্য অর্থ এই আয়তের আছে অনুরূপভাবে চার নম্বর আরেকটি নাম এই হাসরের মাঠের উপস্থিতির একটি নাম দেয়া হয়েছে সেটা হচ্ছে আলহাসার এটা যে হাসার বার্স নাসার চারটি নাম আমরা দেখতে পাই ব্যাপক আকারে আল্লাহ তালা ব্যবহার করেছেন হাসার অর্থ হল একত্রিত হওয়া যেমন আল্লাহ বলছেন হোসেরাত যখন জীব জন্তুকে একত্রিত করা হবে কোরআন জীব জন্তুকে একত্রিত করা হবে কারণ এখানে সমস্ত জীবজন্তু একত্রিত হবে মানুষও একত্রিত হবে সবাই সেখানে একত্রিত হবে আল্লাহ বলছেন ও হাসা ওর না হুম ফালাম নগাদ হুম আহাদা আর আমি তাদেরকে হাসর করেছে একত্রিত করেছি সেখানে কাউকে ছাড়িনি কাউকে ছাড়বো না অর্থাৎ তারা সেখানে উপস্থিত হবে আরেকটি জিনিস হচ্ছে যে এই যে হাসর এই নসর এই মা এবং এই বাস এই চারটি নাম এই চারটি নাম কিন্তু একই জিনিস সেটা হচ্ছে যা আল্লাহ তারা সেখানে মানুষকে একত্রিত করবেন এই একত্রিত হওয়ার পর থেকে শুরু করে যেই সিরিয়ালি কাজগুলি হবে এগুলি কোথাও সিরিয়াল দেয়া হয়নি অর্থাৎ কোন এরপর কি হবে এরপর কি হবে এরপরে কি হবে কোথাও বলা হয়নি আলেমরা এবারে ইস্তেহাত করেছেন তারা কোরআন এবং বিভিন্ন বিভিন্ন নস তারা আলোচনা করে বিভিন্নভাবে তারা মত দিতে চেষ্টা করেছেন কেউ কেউ বলেছেন প্রথম হবে বাস অর্থাৎ পুনরুত্থান হবে পুনরুত্থান হয়ে হাসর হবে একসাথ হবে একসাথে আল্লাহর সামনে নিতে হবে তারপর আল্লাহর সামনে তার আর্ধ হবে পেশ করা হবে কি করেছে তারপর উড়ে আসবে তার আমল তার কাছে উড়ে আসবে तर डान हाथे बमल नाम ईमानदार दे डान हाथ काफे फासेक तर बातेल नामा दे देर प्रश्न करा हिसाब करा तर तक मिजानल ओजन यू क्यों क्यों बोले क्यों क्यों एवं नए इमाम ईमाम सयुदी रहामतुल्ला आली अवश्य पद्धति अवलम्बन पक्ष मत दिए साफारिनी नर प्रथमे पुनरुत्थान आल्ला सामने सबाई के प्रसारित करापर एकत्रित कराप आल्ला तार सामने तरह नीते कथा बोले आल्ला आर्ध पेशल नामा पेश कराताल नामा उड़े आस पड़े डाने बामे डने वामे डान हाथ हाथे तरह नामा देव তারপরে তাদের প্রশ্ন করা হবে এবং হিসাব এবং মিজান অনুষ্ঠিত হবে এ ভাগ করেছেন সাফারিন দেখা গেছে আল্লাহ বিভিন্নভাবে ইস্তেহাত করেছেন কিন্তু কোনো নাই যে কোন আল্লাহ করবেন এটা সুস্পষ্ট বলা হয়নি তবে এই সবগুলি অনুষ্ঠিত হবে আমাদের ইমাম যেভাবে বলেছেন সেভাবে দেখা যাচ্ছে ইমাম আমাদের ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলি যেভাবে বলছেন যে পুনরুত্থান হবে তারপরে আল্লাহ তালা মানুষের আমল নামার আমল অনুসারে তাকে প্রতিদান দিবেন আর্ধ হবে হিসাব হবে কেরাতুল কিতাব হবে সবাব হবে একাব হবে সেরাত মিজান সবে হবে কিন্তু তিনি কিন্তুগুলো সিরিয়াল মেনটেন করে বলেননি তিনি এবার বলে গেছেন আমরা এগুলি সিরিয়ালে বলতে গেলে ইজতিহাস ছাড়া কোনো পথ নাই কারণ সরাসরি কার কোনটার পরে কোনটি হবে স্পষ্টভাবে কোরআন মুসুর ন্যায় সুষ্ঠুভাবে কিছু আসেনি এই আমরা সরাসরি বলে যাব কোনো কোনোটা আলোচনা আগপিছ হতে পারে কোনো কোনোটা আল্লাহতালা কিভাবে নেবেন তিনি শুধু জানেন আমরা শুধু কি কি হবে সেগুলো আলোচনা করে যাব সেটার উপরে মানুষের দুনিয়াতে আল্লাহ আল্লাহর জন্য আমল করতে হবে এবং সে যে দিনের জন্য প্রস্তুতি নিতে হবে সেদিন আল্লাহর সামনে যেন তাদেরকে অপমানিত না হয় না হতে হয় সেদিন যেন তারা প্রত্যেকে আল্লাহ তালার জন্য আল্লাহ তালা আল্লাহ সামনে উপনীত হওয়ার ভয়ে তাকে যেন ভীত থাকতে হয় এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে প্রথমে আমরা আলোচনা করতে চাই पुनरुत्थान पक्षे दलिल की पुनरुत्थान तो पुनरुत्थान पक्ष प्रमाण कुर करीम आल्ला पुनरुत्थान प्रमाण दिए दिए अतः सोलह हाथी से आसूप भाव पुनरुत्थान पक्षे विवेक सब्यस्त करान दरकार आ पुनरुथान तीन ट जिसमें इनशाला अग्रसर हब प्रथम आलोचना करते चाहिए कुरने करीम आल्ला पुनरुत्थान विषय तुम धरे आल्ला सामने नीते हब তার সামনে আমরা উপস্থিত হব সেখানে হিসাব নিকাশ হবে আল্লাহ তালা কোরআন একাডেমি সেটা কিভাবে তুলে ধরেছেন আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি পরবর্তী কোন পর্বে আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম ওরহামলি